প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী অনুষ্ঠান দেখছেন আপনারা পৃথিবীর যেকোনো প্রান্তে যে যেখানেই আছেন ইসলামী জ্ঞান অর্জন করছেন যা অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিম নরনারীর জন্য যে জ্ঞান অর্জনের পিছনে মানুষ অনিহা এবং অবজ্ঞা প্রদর্শন করছে এবং ভাবছে যে জ্ঞান হচ্ছে অজরুরি অপ্রয়োজনীয় কিন্তু তা দুনিয়ার জন্য হয়তো বা আপনার মনে অপ্রয়োজনীয় মনে হয়েছে আসলে দুনিয়ার পর একটা জীবন আছে এ জীবনের পর আর একটা পর জীবন আছে সেই জীবনে যে আপনার কি হবে তার চিন্তা আপনার করা দরকার জীবন সামান্য সত্তর আশি নব্বই বছরের কিন্তু সে জীবন অনন্ত কালের জন্য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 সেই সময়ে বললেন মা হাজা বিক্রেতা গম বিক্রেতা বা জব বিক্রেতা একই ভিতরে ভিজে আছে আল্লাহর তাই ভিজে গেছে বললেন আফালা জাহুমাসী বিভিন্ন রেবায়ত আছে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 কার জন্য হিতাকাঙ্কি হবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া לרসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিনা ওয়া আমমাতুহুম তুমি শুভাকাঙ্কি হবে আল্লাহর কিতাবের জন্য রাসূলের জন্য মুসলমানদের নেতৃবর্গের জন্য এবং জনসাধারণ মুসলমান সবারই জন্য তুমি হিতাকাঙ্কি হও আতার মানেই শুভ করো অপরের জন্য শুভ করো কারো ক্ষতি কামনা করো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 আপনি আপনার ভাইকে গাড়ি বিক্রি করছেন ভাবছেন যা হবে হোক আমার কাছে আমি গাড়ির দামটা নিয়ে নিই তারপর ওপরে বুঝে নিতে আস্তে আস্তে হঠাৎ করে গাড়িটা থেমে গেল সে জানে না খেলো না খেলো না ধোকা খেলো ধোকা দিয়ে বোকা বানিয়ে দিল তো এটা হচ্ছে ধোকা দেওয়া এটা কিন্তু শুভাকাঙ্ক্ষা রসুল্লাহ যতক্ষণ না সরে গেছে মাল নেওয়ার ব্যাপারে না নেওয়ার ব্যাপারে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 তার কাছ থেকে এক টাকা কম দেওয়ার জন্য সে মিথ্যা বলল অন্য দোকানে অমুক দোকানে তমক দোকানে চার টাকা দাম তুমি পাঁচ টাকা বলছো তাহা মিথ্যা বলে তখন কলমের দামটা বা জিনিসের দামটা কমাবার চেষ্টা করে এইভাবে ক্রেতা মিথ্যা বলে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 বেটি বলছে হযরতমার তো দেখতে আসেনি কিন্তু ওমারের রব দেখছে আমাদের রব দেখছে এই দুধে পানি যদি আমি মেশাই উমারকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু রবকে ফাঁকি দেওয়া যাবো না এই কথা সোনা মাত্র উমার রাজে আল্লাহ তালা আনহো সোনা চিনতে ভুল করলেন না সঙ্গে সঙ্গে পায়গাম দিয়ে নিজের বাড়িতে বউ করে তুলে নিয়েলেন। এই হচ্ছে আমানদ্দার মেয়ে যে মেয়ে যাকে পাওয়ার জন্য অনেক পুরুষ বরং দিনদার পুরুষরা আকাঙ্ক্ষিত থাকে যে মেয়ে আমানতদার হবে শ্বশুর বাড়িতে এসে নিজের বাড়িতে এসে আমানত হচ্ছে বড় ধন বড় মূল্য প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে আসছি সাথে থাকুন কাছে থাকুন সদেহ দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম যে ধোঁকা ফাঁকি দিয়ে মানুষ অনেককে ক্রয় বিক্রয় করে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 এক সেন্টের নমুনা শুকিয়ে দেখবেন সেন্টে দেখুন বিক্রি করছে নগদ টাকা বা সোনা আছে দেখে অনেক সময় আমাদের পাউডার বিক্রি হয় যে কাপড় ধোয়া সাবান এই সাবানের ভিতরে এত এ আছে স্বর্ণ আছে তারপরে আরো কি কি এর ভিতরে স্বর্ণ আছে এত কেজি স্বর্ণ ছাড়া আছে যে ক্রয় করবে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 তাই তো মনে একটা হয়তো খাসি জবাই করেছে আর বাকি অনেক মাদি জবাই করেছে কিন্তু দেখায় কি যে আমরা সব খাসি জবাই করেছে। মাথাটা দেখি লোকে ভাববে কি সব খাসির ঘোষ এইভাবে চলতে থাকে তারপর কয়েকদিন দুধ না দুইয়ে হঠাৎ দুইয়ে অনেক দুধ দেখিয়ে চড়া দামে গাভি বিক্রি করা গাবি হাটে বিক্রি করতে গেছে গাভীর দন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খুব দুধ দেয় আসলে সে কয়েকদিন দইনি তারপরে দুই দেখিয়ে দেয় দেখো আমার গায়ে এত দুধ দেয় বাড়িতে নিয়ে গিয়ে দেখা যায় একদিন দিল তারপরের দিনে আসল বোঝা গেল।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 উচ্চমানের চালু পণ্যের কাছাকাছি নাম দিয়ে নিম্নমানের পণ্য বিক্রয় একটা খুব ভালো সুন্দর চলমান একটা মনে ক্রিম কিংবা মহিলাদের কোনো প্রসাধন দ্রব্য নাম আছে সেই নামটা খুব চালু আপনি দেখবেন এই নামে তো চালু আছে সুতরাং তারই কাছাকাছি দু একটা হরফ পালটিয়ে তারই কাছাকাছি নাম দিয়ে পণ্য ছেড়ে দিলেন অনেক মানুষ আছে যারা গোটাটা পড়েও দেখেন, না ভাবলো ওই জিনিসই দিয়ে কিনে ধোকা খায়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 আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন ইসলাম কত মানুষ আছে যে পুকুরে মাছ চাষ করে প্রথমে মাছ চালো বাচ্চা বড় হলো কোনো মাছ চলাকে নিয়ে এসে ঠিকাছে আইডিয়াতে বিক্রি করে দিল এটা যায়জ না যায় নয় আর একটা প্রশ্ন কোনো কাপড়ের দোকান আছে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 শরীয়তের পরিভাষায় একে বলা হয় ব্যয় এই গাড়ার ধোঁকামূলক ব্যবসা এই ধোঁকামূলক ব্যবসা যায়জ নয় পানিতে মাছ থাকা অবস্থায় মাছ বিক্রি করা যায়জ না আকাশে উড়ন্ত পাখি বিক্রি করা যায়জ না ফল এখন মুকুল অবস্থায় আছে সেই ফল এখন বিক্রি করা যায়জ নয় এটা হচ্ছে ব্যয় এ গাড়ার ধোকামূলক ব্যবসা দু নম্বর প্রশ্ন হল